निदर्शन समूह एक तुम्हारा देखते पाओ भूमि शुष्क शष्य हीन पड़े आतपर जेईम्रानी बर्षण करी अकस्त अंकुरुद्गमे सुसज्जित उठे जे आल्ला मृत भूमि के जीवंत करश्चित भाव मृत दे के जीवन दान करते कर सक्षम রেইন্ডস মিডিয়া পরিবেশিত অডিও লেকচার সিরিজ হবে পৃথিবীর বুকে শ্রেষ্ঠতম আলোচনা করা হবে রাসুরলার জন্ম তার নবুয়া দাওয়া হিচরা এবং জিহাদের কাহিনী এই সুদীর্ঘ সময় প্রবাহের কাহিনীগুলোই শুধু নয় বরং এর সাথে জড়িত মানুষগুলো তাদের আবেগ অনুভূতি আর শিক্ষা গুলো এই সিরতে আমরা সামনে তুলে ধরতে চাই আল্লাহ সৈদ মোহাম্মদ মু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 نحمده ونستعنه ونستغفره ونعوز بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مدل له ومن يدلله فلا هادئنا اللهم صلي وسلم على سيدنا محمد وعلى آله وصحابه أجمعين أما بعد أما درئي لكشة سرسة حجة سيرة سيرة الرسول صلى الله عليه وسلم আমরা কথা বলব সেই মানুষটিকে নিয়ে যাকে আল্লাহ আজ তাজা আল বলেছেন রহমত আল্লী আলান যিনি ছিলেন সমগ্র বিশ্বজগতের জন্য রহমত তিনি হলেন সেই মানুষ যাকে আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন যাকে আল্লাহ তালার বান্দারা সবচেয়ে বেশি ভালোবাসে আসমান জমিনে অতীত আর ভবিষ্যতে দুনিয়া আর আখিরাতে সবচেয়ে বেশি প্রশংসিত মহিমান্বিত মানুষটি হলেন আল্লাহর প্রেরিত শেষ নবী ও রসুল মুহমাস পৃথিবীর শ্রেষ্ঠতম এই মানুষকে জানার জন্য তাকে ভালোবাসার জন্য এবং তার সাথে জান্নাতে থাকার প্রয়াস হিসাবে আমাদের এই লেকচার সিরিজ সিরা আল্লাহ তাল্লাহর কাছে আমরা দোয়া করি যেন আল্লাহ তালা আমাদের এই কাজে তার রহমত বর্ষণ করেন আমরা যা শিখব তা থেকে যেন আল্লাহ তালা আমাদেরকে উপকৃত হওয়ার তফিক দেন जानल्याण ज्ञान दान कर दान करना थार सूझ कर दें अल्लाह सुबहानुआला নিঃসন্দেহ আল্লাহ নিকট একমাত্র ইসলাম আয়াত উনিশ আল্লাহ আর হসনতুলিম লিম্লাহ কর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 যদি না আমরা আল্লাহ রসুল সাল্লু আলহিহাসাল্লামের জীবন সম্পর্কে জানি এবং তার আদর্শের অনুসরণ করি আল্লাহ আল্লাহআ রসুল সাল্লু আলহিহাস্লামকে বলেছেন সিরাজাম মনিরা এক আলোক দীপ্ত প্রদীপ মানব জাতির বেঁচে থাকার জন্য যেমন সূর্যের আলো চাই তেমনি তাদের সঠিক পথে পরিচালিত হতে চাই আল্লাহর রসুল সাল্লাহু আলিহাসাল্লামের হৃদায়তের আলো তিনি হলেন উসওয়াই হাসানা মানব জন্য উত্তম আদর্শ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 উচ্চ মর্যাদা ও সম্মানিত অবস্থান সম্পর্কে অন্তত ধারণা করতে পারি কেয়ামত দিবসের কথা মুসলিম কাফির নির্বিশেষে সকলে অনুধাবন করবে ইসলাম ছিল সত্য কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে দীর্ঘ সময় হাসরে ময়দানে দাঁড়িয়ে থেকে মানুষ অধৈর্য হয়ে পড়বে তাই তারা আদি পিতা আদম আলাই সাল্লা কাছে গিয়ে বলবে হে আদম আপনি আমাদের পিতা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 তারা তাকে অনুরোধ করবে যেন তিনি তাদের হয়ে আল্লাহর কাছে অনুরোধ করেন বিচার দিবসের ফয়সালা শুরু করেন কিন্তু ইব্রাহিম আলাহাম বলবেন আমি তিনবার মিথ্যা বলেছি যদিও প্রকৃতপক্ষে তিনি মিথ্যা বলেননি কিন্তু তারপরেও দুশ্চিন্তা ছিলেন প্রথম মিথ্যেটি হল সেই রাতে যেদিন ইব্রাহিম আলাহিসাল্লামের জাতি উৎসব উদযাপনে বেরিয়েছিল কিন্তু ইব্রাহিম আলাহলাম তাদের সাথে যেতে চাননি তাই অজুহাত হিসেবে বলেছিলেন আমি অসুস্থ তারা ভাবল ইব্রাহিম আলাহিসাল্সাল্লাম শারীরিকভাবে অসুস্থ কিন্তু ইব্রাহিম আলাহিসাল্লাম বোঝাতে চেয়েছিলেন তিনি তাদের অর্থহীন শিরকি কার্যকলাপে মানসিকভাবে অসুস্থ বোধ করছিলেন দ্বিতীয় মিথ্যাটি ছিল তখন যখন ইব্রাহিম আলাহ সাল্লাম সব মূর্তি ভেঙে সবচেয়ে বড় মূর্তিটির কাঁধে কোরাল ঝুলিয়ে রাখলেন লোকজন ফিরে এসে জিজ্ঞাসাবাদ করায় ইব্রাহিম আলাহিসাল্লাম উত্তর দিয়েছিলেন সবচেয়ে বড় মূর্তিটা এটা করেছে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 এরপর যখন মানুষ ঈসা আলাইসাল্লাতাস্লামের কাছে যাবে তিনি বলবেন তিনি এর যোগ্য নন কেননা তার লোকেরা ত্রিতত্ববাদের অনুসরণ করেছে এরপর সকলে আল্লা রসুল মুহমদ কাছে যাবে তার কাছে গিয়ে অনুরোধ করবেন যেন তিনি সকলের মধ্যস্থতাকারী হন মানব প্রতিনিধি হিসেবে আল্লাহ সুহানওয়া তায়ালার কাছে গিয়ে অনুরোধ করবেন যেন কেয়ামত শুরু করা হয় কেয়ামতের দিন হবে খুব কঠিন সূর্য থাকবে মানুষের মাথার কাছে মুসলিম কাফির নির্বিশেষে সবাই মরিয়া হয়ে যে কোনো মূল্যে এই দীর্ঘ অপেক্ষমান সময়ের অবসান চাইবে শেষ পর্যন্ত তারা ছুটে যাবে আল্লাহ কাছে। আর তিনি রাখবেন। বলবেন আনা লাহা আনা লাহা অর্থাৎ আমি পারব আমি পারব আশা করা যায় তোমাদের রব তোমাকে প্রতিষ্ঠিত করবেন মাকাম আল মাহমুদে সুরা ইসরা আয়াত উনআসি আল মকাম আল মাহমুদ হলো একটি স্টেশন যে স্টেশনে থাকবেন কেবল মুহাম্মদ রসুল্লাহ সাল্লা আলহ্লাম এটি হল এক সম্মানিত ও প্রশংসিত স্থান আর কেউ এই সম্মান ও প্রশংসার ভাগিদার হবে না এরপর তিনি সমগ্র মানবজাতির হয়ে মধ্যস্থতা করবেন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 আর কোনো নবীর ক্ষেত্রে এমনটি হয়নি আল্লাহ রসুল সাল্লা আলাইহাল্লাম হলেন সেই নবী যিনি সাত আসমানের ওপরে আরোহণ করে আল্লাহ সুবাহর সাথে সাক্ষাৎ করেছিলেন এই মর্যাদা অন্য কোন নবীকে দেয়া হয়নি মুসা আলাইসাল্লাম আল্লাহর সাথে কথা বলেছিলেন সত্য কিন্তু সেটি ছিল দুনিয়ার বুকে কথোপকথন কিন্তু আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া আল ইসরা ওয়াল মেয়েরাজে তিনি নবীদের সাথে সাক্ষাৎ করেছিলেন।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 যেটি হবে আল্লাহর আরসের নিচে। আর এই আল ওয়াসিরাতে থাকার জন্য যে অনন্য সম্মান তা আল্লাহ কেবল তার একজন বান্দাকেই দিয়েছেন তিনি আর কেউ নন তিনি হলেন আমাদের সাল্লাহ আলহ্লাম আমরা যখন আল্লাহ রসুল সাল্লাহ আলসালামের ঘটনাগুলো শুনি তখন স্বাভাবিকভাবেই আমাদের দেখতে ইচ্ছে করে আল্লাহ রসু সাল্লা সাল্লাম কেমন ছিলেন কেমন ছিলেন তার ব্যক্তিত্ব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 এক ভরা পূর্ণিমার রাতে বাসা থেকে বের হলেন হঠাৎ আল্লাহ রসুল সাল্লা সাল্লামের দেখা পেলেন তার ভাষায় আমি একবার চাঁদের দিকে তাকালাম আর একবার আল্লাহ রাসুলের দিকে তাকালাম আমার কাছে মনে হল আল্লাহ রসুলের মুখখানি ভরা পূর্ণিমার চাঁদের থেকেও বেশি সুন্দর যেহেতু আল্লাহ রসুল সাল্লা আলাইসাল্লামের কাছের সাহাবিরা তাকে খুব ভালোবাসতেন এবং গভীরভাবে শ্রদ্ধা করতেন তাই রসুলসাল্লা আলাইসাল্লাম কেমন ছিলেন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 সেই একই মানুষকে দেখা গেছে নিজের স্ত্রীদের সাথে হাসি ঠাট্টা করেছেন তাদের ঘরে কাজে সাহায্য করেছেন জীবনের প্রতিটি ক্ষেত্রে তিনি হলেন স্ট্যান্ডার্ড আর এই কারণেই তিনি হলেন আল্লাহর রসুল সাল্লাইসাল্লাম তার মধ্যে ঘটেছে সকল সদ্গুণের সমন্বয় তাই তার মধ্যে আমরা দেখতে পাই ঈসা আলাহি ইসাল্লামের চৌহদ ইউসুফ আলাহিসামের সৌন্দর্য আদম আলা শক্তি মুসা আলাহিসের ধৈর্য নুহ আলাহিসাল্লামের দৃঢ়তা আর যা কিছু উত্তম তার সব কিছু আমরা পুরো সিরাজ জুড়ে চেষ্টা করব প্রতিটি ঘটনা থেকে শিক্ষণীয় দিকগুলো নিয়ে আলোচনা করতে যেন আমরা আল্লা রসুল সাল্লাহ আলিহাস্লামকে চিনতে পারি বুঝতে পারি এবং জানতে পারি আল্লাহ রসুল সাল আলহ্লামকে নিয়ে কথা বলা কখনোই শেষ হবার নয় তাকে আমরা যত বেশি জানব তত বেশি ভালোবাসব আর যত বেশি ভালোবাসব তা সম্পর্কে আমাদের তত বেশি জানতে ইচ্ছে করবে আল্লাহ রসুল সাল্লাম খুব অনারম্বর জীবন যাপন করতেন একদিন উমার রাজ আনহু আল্লাহ রসুল সাল্লা ছোট্ট ঘরে গিয়ে দেখলেন তিনি জীর্ণ শীর্ণ একটি চাটাইয়ের উপর শুয়েছেন ঘরে আসবাব ছিল কেবল সেই খেজুরের ডালের চাটাই এবং এক পাত্র পানি সেই চাটাইয়ের শোয়ার কারণে রসুল্লাহ সাল্লাহ আলাইস্লামের শরীরে দাগ বসে গেছে অমর রাজি আলাহ আনহু এই দৃশ্য দেখে ঝড় ঝর করে কেঁদে ফেললেন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 আল্লাহ রসুল্লের ঘরের চুলায় আগুন জ্বলত না মাসের পর মাস আয়সা রাজি আল্লাহু আনহা বলেন কোনো দিন আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লাম পেট ভরে রুটি খাননি শুধু খেজুর আর পানি খেয়ে তারা কাটিয়ে দিয়েছেন দিনের পর দিন একদিন অমর রাজি আল্লাহ আনহু রাস্তায় হাঁটছিলেন সময়টা ছিল মধ্য দুপুর আরবে এই সময়টা সাধারণত ঘর থেকে কেউ বের হয় না অমর দেখলেন রসুল্লাহ সাল্লা আলসালামও ঘরের বাহিরে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 সেটা জবাই করে মাংস এবং রুটি রান্না করে তাদের তিনজনকে আপ্যায়ন করলেন খাওয়া শেষে রসুল্লা সাল্লা আলাইস্লাম অপর দুই সঙ্গীকে স্মরণ করিয়ে দিলেন যে তারা পরিবারকে ক্ষুধার্ত অবস্থায় রেখে এসেছে কিন্তু আল্লাহ তাদের অভুক্ত রাখেননি অর্থাৎ এই নিয়ামত সম্পর্কে তোমাদের অবশ্যই জিজ্ঞেস করা হবে আল্লাহ রসুল সাল্লা আলাইস্লামের সাদাশির জীবন মানুষকে বাধ্য করেছে অন্যভাবে ভাবতে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 তবে সেটা আরাম আয়েস আর বিলাসিতায় ভর করে নয় আল্লাহ সাল্লা আলহ্লাম ছিলেন বিনয়ী মাটির মানুষ বদর যুদ্ধের ঘটনা সেবা সেনাবাহিনীর আরোহনের জন্য পর্যাপ্ত উঠ ছিল না প্রতি তিনজনের জন্য একটি করে উঠ বরাদ্দ ছিল তিনজন পালা করে উঠের পিঠে চড়বে অন্য সবার মতো নবীজিও আরো দুজনের সাথে একটি উঠ ভাগাভাগি করলেন সেই দুজন ছিলেন আলী এবং আবুলুবাবা রদি আল্লাহ আনহ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 যুদ্ধের সেনাপতি হিসেবে আল্লাহ রসুল সাল্লা বলতেই পারতেন আচ্ছা ঠিক আছে আমিই উটের পিঠে উঠলাম কারো কিছু বলার থাকত না সেনাপতি হিসেবে অতিরিক্ত নিরাপত্তা এবং সুবিধা পাওয়া অবশ্যই গ্রহণযোগ্য কিন্তু আল্লাহ রসুল সাল্লা আলাইস্লাম কোনো মানুষের অনুগ্রহ চাননি তিনি আল্লাহর অনুগ্রহ চেয়েছিলেন তিনি মৃদু হেসে বললেন শোনো না আমি তোমাদের কারো চাইতে বেশি দুর্বল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 সবাই ঘর থেকে বের হয়ে এলো ভয়ে ভয়ে ধীর পথে বের হয়ে গেল কি ঘটেছে দেখার জন্য তারা দেখল রসুল সাল্লাম সবার আগে ঘর থেকে বের হয়ে সোরগুলোর দিকে চলে গিয়েছেন পথে তিনি আবু তালহার ঘর থেকে একটা ঘোড়া নিয়ে সেটায় চড়ে বসেছেন জিন ছাড়া ঘোড়ায় বসা অত সহজ কথা না এটাকে পৌরসত্বের প্রতীক হিসাবে দেখা হয় যাই হোক সবাই যখন ঘর থেকে সবে বের হচ্ছে ততক্ষণে তিনি সোরগোলের জায়গা থেকে ফিরে এসে সবাইকে আশ্বস্ত করে বলছেন আমি দেখে এসেছি তোমাদের ভয়ের কোনো কারণ আমাদের অনেকের কাছে মনে হয় আল্লাহ রসুল একজন মানুষ রাসভারী চেহারায় সময় গাম্ভীর্য ঝুলে থাকত আর তিনি বুঝি কঠিন কঠিন নীতি বাক্য শোনাতেন না তিনি এমন ছিলেন না সাহাবিতে সাথে আল্লাহ রসুল সাল্লাহ খুবই হাসি খুশি ছিলেন তাদের সাথে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 তিনি মানবিক সীমাবদ্ধতার ঊর্ধ্বে কোন কাল্পনিক অতিমানব ছিলেন না তিনি রসিকতা করেছেন তার সাহাবিদের সাথে স্ত্রীদের সাথে মা আয়ষার সাথে দৌড় প্রতিযোগিতা করতেন রসুল্লাহ সাল্লা জীবনের শেষ দিকের ঘটনা সে সময়টায় মা আয়সা রাদু আনহা তার পাশেই থাকতেন একদিন আয়সা রাদিল্লাহ আনহা নিজেও কিছুটা অসুস্থ বোধ করছিলেন তার খুব মাথা ব্যথা করছিল তিনি বলছিলেন ওহ আমার মাথা আমার মাথা রসুল্ল সাল্লাই হয়তো বুঝতে পারছিলেন যে তার নিজেরই মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে তবু স্ত্রী আয়সারদ্লাউ আনহাকে শান্ত করার জন্য মজা করে বললেন আরে তুমি কেন কাঁদছ তুমি যদি এখন মারা যাও তাহলে তোমার গোসল দাফন আর জানাজা তো আমার হাতেই হবে আয়সারদুল্লাহ আনহা তার স্বভাবসুলভ অভিমানী ভঙ্গিতে বললেন হ্যাঁ আপনি তো সেটাই চান আমি মরে গেলে তো আপনি অন্য স্ত্রীদের কাছে চলে যেতে পারবেন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 এক যোদ্ধা রসুল্লকে বলছে সে বদলা নিতে চায় রসুল্লাহ সাল্লা আলাই ছিলেন তার সেনা বাহিনীর কমান্ডার তিনি সোজা তার পেট উন্মুক্ত করে দিয়ে বললেন বদলা নেবে নাও রসুল্লাহ সাল্লা সাল্লাম রাগ করলেন না সাওয়াতকে জেলে বন্দি করতেও বললেন না তিনি দেখালেন কীভাবে ইনসাফ করতে হয় হ্যাঁ সাওয়াত বদলা নিয়েছিলেন ঠিকই কি ছিল তার বদলা তিনি রসুল্লাহ সাল্লামকে জড়িয়ে ধরে তার পেটে চুমু খেলেন এই ছিল তার বদলা রসুল্লাহ জানতে চাইলেন তুমি কেন এমন করলে সওয়াদ জবাব দিলেন হে আল্লাহ রসুল আপনি দেখতেই পাচ্ছেন কি হতে চলেছে আমার জীবনের শেষ স্পর্শ আমি আপনার সাথেই চেয়েছি আল্লাহ রসুল আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লাম সাহাবাদের আবদার রাখতেন কখনো তাদের কোনো অনুরোধ ফিরিয়ে দিতেন না তিনি এতটাই খোলা মনের মানুষ ছিলেন যে মদিনার একটা ছোট বাচ্চা মেয়ে গিয়ে তার কাছে এটা ওটা আবদার করতে পারত একদিনকার ঘটনা রসুল্লাহ সাল্লাম শরীরে যে জামাটা পরেছিলেন সেটা ছিল ছেঁড়া সেটা দেখে এক সাহাবি তাকে খুব সুন্দর একটা জামা গিফট দিলেন আর রসুল্লাহ সাল্লাম সেটা বাসায় গিয়ে পরে আসলেন এরপর আরেক সাহাবি রসুল্লাহ সাল্লি সাল্লামের কাছে গিয়ে বললেন আপনি কি এই জামা আমাকে গিফট হিসেবে দেবেন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 এর আনুগত্য ও অনুসরণ করবে মূলত সৃষ্টি জগতের মধ্যে তাদের ইমানই একমাত্র অবাক করার মতো আমরা যারা আল্লাহ রসুল সাল্লা আলাইস্লামকে না দেখেও তার উপর ইমান এনেছি তাদেরকে আল্লাহ রসুল দেখেছেন ভাই বলে মুস্তাদে আহমাদ এর একটি হাদিসে আনাসিবিন মালিক রদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন একবার আল্লাহ রসুল সাল্লা আলাই বললেন ইস আমি যদি আমার ভাইদের দেখতে পেতাম সাহাবিরা তখন বললেন আমরা কি আপনার ভাই নই রসুল্লাহাম তখন বললেন তোমরা হলে আমার সাহাবি ভাই হলো তারা যারা আমাকে দেখেনি কিন্তু আমার উপর ইমানুম হারি সুন তোমাদের কাছে পীড়া দেয় তিনি তোমাদের কল্যাণকামী মুমিনদের প্রতি স্নেহশীল এবং দয়াময় সুর আত্মবা আয় একশো আটাশ আল্লাহ রসুল সাল্লাহ আলহিম হলেন এই উম্মতের জন্য রহমত প্রত্যেক নবীকে আল্লাহ তের জন্য একটি দোয়া করার সুযোগ দিয়েছেন যা তিনি কবুল করবেন আল্লাহ রসুল আল্লাহর কাছে পেশ করেছেন একমাত্র ব্যতিক্রম হলেন আল্লাহ রসুল সাল্লি আসাল্লাম তিনি সেই দোয়াকে জমা করে রেখেছেন কেয়ামত দিবসের জন্য তার ইচ্ছা কেয়ামতের দিন তিনি মুসলিম উম্মার সাফা আচেয়ে আল্লাহর কাছে সেই বিশেষ দোয়াটি করবেন এর থেকে বড় রহমত আর কি হতে পারে যখন আল্লাহ রসুল সাল্লা ক্যামত দিবসের সেই ভয়াবহ দিনে আমাদের হয়ে আল্লাহর কাছে দাবি রাখবেন আমাদের ক্ষমা করে দিতে তিনি সেই নবী যিনি কাতে কাঁদতে বলেছিলেন ইয়া আল্লাহ উম্মাতি উম্মাতি ও আল্লাহ আমার উম্মত আমার উম্মত তখন আল্লাহ তা আলা জিপ্রিলকে পাঠিয়ে জানতে চাইলেন তার রসুল কেন কাঁদছেন जदिव अल्लाहता अल्लाह रसुल्लाह आलह कैन काद तबुओं जिब्रिल मुहम्मद जाओ जिज्ञेस कर अपनी क्यों काद जिप्रिल एस आल्ला रसुलर का जिज्ञासा करल तक अल्लाह रसुल्लामलेंद्न तर उम्म तक अल्लाहता जिप्रिल के बल्ल जिब्रिल मुहम्मद जाओ एवंताश्चय तुम्हार उम्मार बेपारे तुम्हें सन्तुष्ट करब এবং তোমাকে অখুশি করবো না আজ থেকে চোদ্দশো বছর আগে যিনি আমাদের কথা ভেবেছিলেন যিনি আমাদের কথা ভেবে কেঁদেছিলেন বার বার আল্লাহর কাছে আমাদের জন্য দোয়া করেছেন যিনি আমাদের জন্য সাফায়াত করবেন সবচেয়ে ভয়াবহতম দিনে সেই মানুষটির কথা কি আমরা না জেনে থাকতে পারি সেই মানুষটিকে আমরা না ভালোবেসে কি থাকতে পারি আমরা কি জানি শুধু আল্লাহর রসুল সাল্লাই এর প্রতি নিখাত ভালোবাসা আমাদের আখিরাতের অনন্ত জীবনকে সহজ করে দেবে একবার এক বেদই আল্লাহ রসুল সাল্লা আলাইসাল্লামকে জিজ্ঞেস করেছিলেন কেয়ামত কখন হবে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বললেন কেয়ামতের জন্য তুমি কি প্রস্তুত করেছ সে উত্তর দিল আমি খুব বেশি সালাদ সাম আর জাকাত প্রস্তুত করে কিন্তু আমি আল্লাহ ও তার রাসুলকে ভালোবাসি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন তুমি তার সাথে থাকবে যাকে তুমি ভালোবাসো हादीटी सहबी खूब प्रिय एक हादिस निश्चय मन स्वस्थ जोर बमान कम होते घाटती थे क्यों जो अल्लाह रसुल्लाम के भलबासी निश्चय तरह जानना थे इनशालासुल्लाम के जाना माना और भलोबाजी सरिज थबुक पेज www.facebook.com slash raindrops media of our youtube channel www.youtube.com slash raindrops media org 2015